পঞ্চবিংশ অধ্যায়, জয় জয় সর্বলোকনাথ গৌরচন্দ্র জয় বিপ্রবেদ ধর্ম নেশির র মহেন্দ্র জয় শচি গর্ভরত্ন কারুণ্য সর জয় জয় নিত্যানন্দ জয় বিশ্বম্ভর ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয় সুন চৈতন্য কথা ভক্তি লভ হয় মধ্যখণ্ড খণ্ড কথা ভক্তিরসের নিধান নবদ্বীপে যে ঘর সর্বপ্রাণ করে প্রভু হরি শঙ্কীর্তন আপন ঐশ্বর্য প্রকাশয়ে সর্বক্ষণ নৃত্য করে মহাপ্রভু নিজ নামাবেশে হুঙ্কার করিয়া মহাঅ হাসে প্রেমরসে রসে গড়া গড়ি যায় ব্রহ্মার বন্দিত অঙ্গ পূর্ণিত ধুলায় প্রভুর আনন্দ আবেশের নাহি অন্ত নয়ন ভরিয়া দেখে সব ভাগ্যবন্ত বাহ্য হইলে বৈশে প্রভুর সর্বগণ লয়া কোনো দিন গঙ্গা জলে বিহর এগিয়া কোনো দিন নৃত্য করি বসেন অঙ্গনে ঘরে স্নান করায়েন সর্বভক্তগণে যতক্ষণ প্রভুর আনন্দ নৃত্য হয় ততক্ষণ দুঃখী পুণ্য গতি জল খনেকে ক্ষণে দেখে নৃত্য সজল নয়নে পুনঃ গঙ্গা জল বহি বহি আনে সারি করি চতুর্দিকে রে কুম্ভগণ দেখিয়া সন্তোষ বড় শিশন সুবাসের স্থানে প্রভু জিজ্ঞাসা আপনে প্রতিদিন গঙ্গা জল কঞ্জনে আনে সেবাস বলে প্রভু দুঃখী বহি আনে প্রভু বলে সুখী করি বল সর্বজনে এজনের দুঃখী নাম প্রভুযজ্ঞ নয় সর্বকাল সুখী হেন মোর চিত্তে লয় এতে কারুণ্য শুনি প্রভুর শ্রী মুখে কান্দিতে লাগিলা ভক্ত গণপ্রেম অসুখে সবে সুখী বলিলেন প্রভুর আজ্ঞায় দাসী বুদ্ধি সীবাস না করে সর্বথায় প্রেমযোগে সেবা করিলেই কৃষ্ণ পাই মাথা মুড়াইলে জমদণ্ডনা এড়াই কুলেরূপে ধনে বা বিদ্যায় কিছু নয় প্রেম যোগে বুঝিলে সে কৃষ্ণ তুষ্ট হয় যত কহেন তত্ত্ব বেদে ভাগবতে সব দেখায়েন গৌর সুন্দর সাক্ষাতে দাসী হই যে প্রসাদ দুখিরে হইল বৃথাভিমানি সব তা না দেখিল কি কহিব শ্রীবাসের ভাগ্যের মহিমা যার দাস দাসীর ভাগ্যের না হিসীমা একদিন নাচে প্রভু শিবাস মন্দিরে সুখে শ্রীনিবাসকীর্তন করে দৈবে ব্যাধিযোগে গৃহে শিবাসনন্দন পরলোক হইলেন দেখে নারীগণ আনন্দে করেন নৃত্য শ্রী সচী আচম্বিতে শ্রীবাস গৃহে উঠিল ক্রন্দন সত্তরে আইলা গৃহে পণ্ডিত শ্রীবাস দেখে পুত্র হই আছে পরলোকবাস পরম গম্ভীর ভক্ত মহাতত্বজ্ঞানী শ্রীগণের প্রবোধিতে লাগিলা পণি তোমরা তো সব যেন কৃষ্ণেরও মহিমা সম্বর রোদন সবে চিত্তে দেহ ক্ষমা अंतकाले सकृत सुनील जार नाम अति महापात जाए कृष्णधाम हेन प्रभु आपने सकते कर नृत्य गुण गए जत तार ब्रह्मादिक वृत् ये समय जहाँ हईल परलोक इहते कि जुआए करीते शोकाले शिशुर भाग्य पाई जब कृतार्थ कर যদি বা সংসার ধর্মে নারসম্বরিতে বিলম্বে কান্দি হ যার যে লয় চিতে অন্য যেন কে হয়ে আখ্যান না শুনয়ে ঠাকুরের নৃত্য সুখভঙ্গ হয়ে কলরব শুনি পায় তবে আজ গঙ্গা প্রবেশিম সর্বথায় সবে হইলেন শিবাস বচনে চলিলেন শ্রীবাস পরানন্দে সংকীর্তন কর শ্রীবাস পুনঃ পুনঃবারে আরো বিশেষ উল্লাস শ্রীবাস পণ্ডিতে আমন মহিমা চৈতন্যের পার্শ্বদের এই গুণসীমা সানু ভাবানন্দে নৃত্য করে গৌরচন্দ্র কতক্ষণে রহিলেন লই ভক্তবৃন্দ পরম্পরা শুনিলেন সর্বভক্তগণ পণ্ডিতের পুত্রের হইল বৈকুণ্ঠ গমন তথাপিহ কেহ কিছু ব্যক্ত নাই করে দুঃখ বড় পাইলেন সবেই অন্তরে সর্বজ্ঞের চূড়ামণি শ্রিগৌর সুন্দর জিজ্ঞাসেন প্রভু সর্বজনেরও অন্তর প্রভু বলে আজি মোর চিত্ত কেমন করে কোনো দুঃখ হইয়াছে পণ্ডিতের ঘরে পণ্ডিত বলেন প্রভু মোর কোন দুঃখ যার ঘরে সুপ্রসন্ন তোমারও শ্রীমুখ শেষে আছি যত সকল মহান্ত কইলেন পণ্ডিতের পুত্রের অবৃত্তান্ত সম্রাম বলে প্রভু কহ কতক্ষণ শুনিলেন চারিদণ্ড রজনী যখন তোমার আনন্দ ভঙ্গ ভয়ে শ্রীনিবাস কাহারে ইহানাহি করে ন প্রকাশ হই আছে আড়াই প্রহর এবে আজ্ঞাদেহ কার্য করিতে সত্তর শুনি শ্রীবাসের অতি অদ্ভুত কথন গোবিন্দ গোবিন্দ প্রভু করেন স্মরণ প্রভু বলে হ্যানসঙ্গ ছাড়িব কেমতে এত বলি মহাপ্রভু লাগিলা কান্দিতে পুত্র শোক না জানিল যে মহার প্রেমে হেন সব সঙ্গম ছাড়িব কেমনে এত বলি মহাপ্রভু কান্দে ত্যাগ ত্যাগবাক্য শুনি সবে চিন্তর নাহি জানি কি পরমাদ পর এ কখন অন্ন অন্য চিন্ত সকল ভক্তগণ গাড়ি হস্ত ছাড়িয়া প্রভু করিবে সন্ন্যাস তবে ধনী করি কান্দে ছাড়িয়া নিশ্বাস। স্থির হইলেন যদি ঠাকুর দেখিয়া সৎকার করিতে শিশু যায় নইয়া মৃত শিশু প্রতি প্রভু করেন বচন শিবাশের ঘর ছাড়ি যাও কি কারণ শিশু বলে প্রভু যেন নির্বন্ধ তোমার অন্যথা করে শক্তি আছ কাহার মৃত শিশু উত্তর করে প্রভূ শে পরম অদ্ভুত শুনে সর্বভক্ত গণে শিশু বলে এ দেহে তো দিবস কৃবন্ধ আছিল ভুঞ্জিলাং সেই রস নির্বন্ধ ঘুছিল আর রহিতে না পারি এবে চলিলাং অন্য নির্বন্ধিত পুরি এ দেহের নির্বন্ধ গেল রহিতে না পারি হেন কৃপা করো যেন তোমা না পাশরী কে কাহার বাপ প্রভু কেকার নন্দন সবে আপনার কর্ম কর এ ভুঞ্জন যতদিন ভাগ্য ছিল সিবাশের ঘরে আছিলাং এবে চলিলাম অন্নপুরে সপার সদে তোমার চরণে নমস্কার অপরাধ না লইহ বিদায় আমার এত বলি নীরব হইলা শিশুকায় এমত কৌতুক করে শ্রী গৌরাঙ্গ রায় মৃতপুত্র মুখে শুনি অপূর্ব কথন আনন্দ সাগরে ভাসে সর্বভক্তগণ পুত্র শোক দুঃখ গেল শ্রীবাস গোষ্ঠীর কৃষ্ণ প্রেমানন্দ সুখে হইলা স্থির কৃষ্ণ প্রেমে শ্রীনিবাস গোষ্ঠীর সহিতে প্রভুর চরণ ধরি লাগিলা কান্দিতে জন্ম জন্ম তুমি পিতা মাতা পুত্র প্রভু তোমার চরণ যেন না শরী কভু যেখানে সেখানে প্রভু কেন জন্ম নহে তোমার চরণে যেন প্রেমভক্তি রহে চারি ভাই প্রভুর চরণে কাকু করে চতুর্দিকে ভক্তগণ কান্দে উচ্চ স্বরে কৃষ্ণপ্রেমে চতুর্দিকে উঠিল ক্রন্দন কৃষ্ণ প্রেমময় হইল শিবাসভবন প্রভু বলে শুনো শুনো শিবাসু পণ্ডিত তুমি তো সকল যেন সংসারে রহিত এসব সংসার দুঃখ তোমার কি দায় যে তোমারে দেখে সেহ কবু না হি পায় আমি নিত্যানন্দ দুই নন্দন তোমার চিত্তে তুমি ব্যথা কিছু না ভাবি হওয়ার শ্রীমুখের পরম কারণ্য বাক্য শুনি চতুর্দিকে ভক্তগণ করে জয় ধ্বনি সর্বগণ সহপ্রভু বালক লইয়া চলিলেন গঙ্গা তীরে কীর্তন করিয়া যথোচিত ক্রিয়া করি কইলা গঙ্গা কৃষ্ণ বলি সবে গৃহে করিলা পয়ান প্রভু ভক্ত সবে গেলা নিজ ঘর সিবাসের গোষ্ঠী সব হইলা বিহবল এসব নিগুড় কথা যে করে শ্রবণ অবশ্য মিলিবে তারে কৃষ্ণ প্রেম ধন শিবাশের চরণের হুক নমস্কার গৌরচন্দ্র নিত্যানন্দ নন্দন জাহার এসব অদ্ভুত সেই নবদ্বীপে হয় ভক্তের প্রতি তো হয় অভক্তের নয় মধ্যঘণ্ডে পরম পূর্ব শবকথা মৃত শিশু কহিলে কহিলেন যথা হেনমাতে নবদ্বীপে শ্রীগৌর সুন্দর বিহরয়ে সংকীর্তন সুখে নিরন্তর প্রেম রসে প্রভুর সংসার নাহিস ফুরে অন্যের কী দায় বিষ্ণু পুজিতে না পারে স্নান করি বাসে প্রভু শ্রী বিষ্ণু পূজিতে প্রেম জলে সকল শ্রী অঙ্গ বস্র বাহির হইয়া প্রভু শ্রীবস্ত্র ছাড়িয়া পুনঃ অন্ন বস্র করি বিষ্ণু পুজি গিয়া পুনঃ প্রেমানন্দ জলে তিতে সেবসন পুনঃ বাহির আয় অঙ্গ করে প্রক্ষ্লন এই মত বস্র পরিবর্ত করে মাত্র প্রেমে বিষ্ণু পুঁজিতে না পারে তিল মাত্র শেষে গদাধর প্রতি বলিলেন বাক্য তুমি বিষ্ণু পুজো মোর নাহি কষে ভাগ্য এই মত বৈকুণ্ঠ নায়ক ভক্তিরসে বিহর নবদ্বীপে রাত্রি দিবসে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ যেন বৃন্দাবন দশত পদ যুগে গান ইতি চৈতন্য ভাগবতী মধ্য খণ্ডে মৃদ শিশু তত্ত্বজ্ঞান বর্ণং নাম পঞ্চবিংশ